نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونسن عليه الخير كله ونعوذ بالله من شؤور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الهاديث كتاب الله وخير الهاديث محمد صلى الله عليه وسلم وشر الأمور مهتساتها وكل مهتسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار او كما قال عليه الصلاة والسلام يقول الله عز من قائل قال أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون يقول رسول الهدى صلى الله عليه وسلم وجعلت قرة عيني في السلام أو كما قال عليه السلام والسلام شرطي أمر الله سبحانه وتعالى يشكر قدره تي যে মহিয়ানরা তোল জাল মেহরবানি করে এমনি একটি বিকেলে আমাদেরকে একটি নির একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন দিন সম্পর্কে জানার জন্য দিন সম্পর্কে বুঝার জন্য এবং সেটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রব্লুল আলমিন যে আমাদেরকে তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ রব্লুল আলমিনের শুক্র গুজারুই আলহামদুলিল্লাহ আমি আজকে যে বিষয়টি আলোচনা করব ভূমিকা দিচ্ছি ভূমিকার কথা হচ্ছে আমরা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আকিজার একটা মৌলিক বিষয় নিয়ে সেটা হলো শুনিদার ক্ষেত্রে যেই মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতিগুলো নিয়ে আমি আলোচনা শুরু করেছি অনেকগুলো আলোচনা ইতিমধ্যে হয়েছে আকিজার বিষয়গুলো আমরা যখন আমাদের ছাত্র জীবনে যখন পড়েছি মানে ছাত্র জীবনের প্রতি মানে ইউনিভার্সিটির কথা বলছি যখন পড়েছি আর কি এটাকে এর কারণ হচ্ছে এগুলো কঠিন আমরা শেখ আব্দুর কাছে পড়েছিলাম তিনি চ্যালেঞ্জ করতেন ক্লাসের মধ্যে যে একজন ছাত্র সতেরো নম্বরে পরীক্ষা হতো সময় সত্রাম তার কাছ থেকে সত্র উদ্ধার করে নিয়েছি তো যেটি আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে এই নিজ বিষয়গুলো মূলত নিজ হলেও এগুলো অপরিহার্য বিষয় তবে এই সম্পর্কে না জানলেই যেটা হয় সেটা হচ্ছে मानु जु आम मध्य निजे सम्पृक्त करुक ना क्यों तम मूल्य अल्लाह अब्दुल आलमा कारण से तहिदे क्षेत्र विभ्रांत थके क्षेत्र में विभ्रांत थकेल्लाह अब्दुल आलमी हकारे विभ्रांत थी जे क्षेत्र से विभ्रांत थके आल्ला अब्दुल आलमी तरह को मूल्य है अल्लाह से मूल्य दें ना এই জন্য আমরা আজকে যে আলোচনা এই আলোচনাটাকে ভারী করতে চাই না আজকের আলোচনাটা অন্য একটা বিষয় সম্পর্কে আলোচনা করবো আবার ফিরে আসবো আপিদার ওই ইনশাআল্লাহ তারা আজকের যে আলোচনাটি আগে একটা মোকাদ্দিমা মানে একটা ভূমিকা দিব ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমরা মানুষ আল্লাহ সুবান মানুষ থেকে সৃষ্টি করেছেন খুব দুর্বল করে পুরাণিক মধ্যে বলেছেন আর মানুষদেরকে দুর্বল করার সৃষ্টি করা হয়েছে এই কারণে মানুষ মানবিক অনেকগুলো দুর্বলতার মধ্যে মানুষ পড়ে যায় এই সমস্ত দুর্বলতা মানুষদেরকে ওখানে হতাশ করে ওখানে মানুষ নিরশ হয়ে যায় মানুষ মনে করে যে আমার মনে হয়ে গেল সবই চলে গেল সবই শেষ হয়ে গেল কিন্তু হতাশার কোনো কারণ দেখি ইসলাম কোন ব্যক্তিকে হতাশার দিকে উদ্ভুত করে না এই জন্য আমাদেরকে এই বিষয়ে একেবারে স্পষ্ট স্বচ্ছ ধারণা দিয়ে গিয়েছেন কাজরুল্লাহ করেন প্রত্যেকটি কাজই কল্যাণ করেন প্রত্যেকটি কাজে মূল ব্যক্তির জন্য কল্যাণ করেন এরপরে একথা বলছেন সুনির্দিষ্ট করে দিচ্ছেন এটি মূল সাহা কারের জন্য নয় মুর জন্য নয় কাফেল জন্য নয় জন্য নয় অসলিমদের জন্য নয় এটি শুধুমাত্র ইমানদারদের জন্য এই বিশেষ বৈশিষ্ট্য টুকু হচ্ছে তার প্রত্যেকটা কাজী যে কাজেই সে এর মধ্যে কল্যাণ লিখিত আছে এরপর আসল্লাহ ইসলাম এ বিষয়ে এবার ব্যাখ্যা যদি তাকে কোনো কারণে কোন আনন্দের বিষয় কোনো সুসংবাদ কোন ভালো কিছু তাকে পেয়ে ভালো কিছু যদি লাভ করে স্বা আল্লাহ সুবি তালা শুক্রিয়া আদায় করে আল্লাহ রব্দুল আলহামীনের সুক্রিয়া আদায় করার কারণেই তা কেন এটি তার জন্য কল্যাণকর হয় তারা আল্লাহ শুক্রিয়া আদায় আল্লাহ রব্দুল আলম বৃদ্ধি করে দেবে আল্লাহর আব্দুল আহমিন সন্দিষ্ট হন সুতরাং এটা কল্যাণকর হয় ইমান ব্যক্তির এই কল্যাণ যদি কোন কারণে কোনো বিপদ আচ্ছন্ন করে কোনো বিপদ তাকে আক্রমণ করে কোন সমস্যায় পড়ে যায় কোন সংকটে পড়ে যায় সবার ধৈর্য ধারণ করে ইমান তার ব্যক্তিকে ধৈর্য ধারণ কোন কারণ ধৈর্য ধারণ করে সকালে এটাও তার জন্য কল্যাণ হয়ে যায় যেহেতু আল্লাহ রব আলমিন ঘোষণা করতেছেন আল্লাহ আব্বুল আলমীর দৈর্যসীদের সাথে আছেন এখানে অস্থির হওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই ধৈর্য অবশ্যই ধারণ করতে হবে আর সেই ধৈর্যের মানে মানে উত্তীর্ণ ধৈর্য হতে হবে এই মান কি এই ধৈর্যের মান হচ্ছে এমন মান যে মানটা আল্লাহ সুবান হবে তারা ইউ শিখের মধ্যে বলেছেন তার জমিন অত্যন্ত সুন্দর মধৈর্য যেটি আল্লাহ আব্দুল আলম নেবে দিয়ে পরীক্ষায় উত্থিত করেছেন মাধ্যমে ইব্রাহিম আলহ সালাতামকে যখন আগুনে নিক্ষিপ্ত করা হবে আগুন সামনে রয়েছে ভয়ঙ্কর আগুন প্রচলিত করা হয়েছে যেখানে ইব্রাহিমকে নিক্ষিপ্ত করা হবে ইব্রাহিম আলি তখন তিনি জানতেন যে তাকে আজকে এক্ষিপ্ত করা হবে কিন্তু তিনি অজুন চেয়ে পাওয়া যায় ঐতিহাসিক ইমানদারের জন্য কেমন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ইমানদার এই অস্ত্র দিয়ে কেমন পর্যন্ত টিকে থাকবে সেটা হচ্ছে হাসবুরা লক অনে ইমান বা কিছু যথেষ্ট ইব্রাহিম বলছেন এবং কি ব্যবস্থাপক হিসেবে তিনি সবচেয়ে উত্তম ব্যবস্থাপক ব্যবস্থাপনা যদি পৃথিবীর আসির জন্য কিছু হয় তাহলে তিনি করতে পারেন দুনিয়ার কোনো মানুষ করতে পারেনা একমাত্র তারিখ সাধ্যে রয়েছে তারিখ ক্ষমতা রয়েছে এই ব্যবস্থাপনা করার সুতরাং হাসমিন যখন বলি সেল্কি নিয়ে যে শেষ ফেরাম বাহিনী থেকে বেঁচে গেলাম কিন্তু উলসায় জানা না সামনে অগ্রসর বিশাল সমুদ্র তার সামনে জনগণ যখন সামনে দেখলো যে বিশাল সমুদ্র আবার পেছনে ফেরাউনের বাহিনী এক্ষণিত আমরা ফেরাউন মানে আক্রমণের মধ্যে পড়ে গেলাম ফেরাউন এখনই তো আমাদেরকে শেষ করে দিলে তখন মুসা আলী সাহায্য কি বলতেছে যে আল্লা আর অনেক মন্দ কি তিনি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যবস্থাপক তিনি ব্যবস্থা করে দেবেন ব্যবস্থা করেছেন করে আসলে তিনি ব্যবস্থা করে দিয়েছেন এসরুল রহিদা সাল্লাবুল সাল্লাম যখন প্রভুদের যুদ্ধে মারাত্মকভাবে আক্রান্ত হলেন এসরুল্লাহ সাল্লাহ্লামের চাচা হাজার আব্দুর মোতায়াম তাল আহ তিনি সময় আক্রান্ত হলেন তিনি সহিত হলেন মুসলমান শাহজাত গ্রহণ করলো অনেক আহত হল এসরুল্লাহ নিজেও আহত হলেন এখন আল্লাহুল পক্ষ থেকে অবস্থায় কথা ছিল যে আবু সুফিয়ান যেহেতু আবু তিনি তখন ইসলাম গ্রহণ করেনি আবু করে শেষ করে এটা ছিল কথা কিন্তু যুদ্ধের আবু সুফিয়ান আবু সুফিয়ান যখন একেবারে বদলের কাছাকাছি স্থান চলে গিয়েছে বদলের আগে রাওহায় এখন ওই কূপের পানি বরকতের জন্য নিয়ে যায় পাকিস্তানি বরকতের জন্য আমি গিয়েছিলাম কূপ পর্যন্ত গিয়েছি দেখার জন্য এই কূপ আল্লাহ রসুল্লাহ ইসলাম অবতরণ করেছেন বলে প্রমাণ পাওয়া যায় ও ঐতিহাসিক ভাবে তো যেটি বলতেছিলাম রাওহায় নামক স্থান পর্যন্ত চলে গিয়েছে মাথায় জয়লাভ করেছিলাম কিন্তু আমরা তো মানে মক্কার দিকে চলে আসছি এখন মদি যদি কথাকে আমরা শেষ করে দিয়ে আসতে পারি তাহলে তো আমাদের লাভ হলো না তখন আব্দ্রে একজন লোক যাচ্ছিলেন মোদিনার দিকে তারা যাচ্ছিল তখন তাদেরকে বললো তোমরা যাচ্ছি মোহাম্মদকে ভয় দেখাবে লোকরা বললো কথা ইন্দান জামাউল হাকুম যে তোমার এই মুহূর্তে তারা হচ্ছে একত্রিত আবার ফিরে আসতেছে এই কথা বললো আল্লাহ রাসুল সাল্লা সাহাবিদেরকে যখন কথা বলল সবাই ভয়ঙ্কর ভাবে সাহাবি আহত কেউ লড়া ছড়া করার মতো অবস্থা নেই বলবো যে তারা আমাদের আক্রমণ করবে যথেষ্ট আল্লাহ আবহাম সবচেয়ে উপস্থাপন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো এখন আর তুমি আবু সফিনের বাহিনীকে দেওয়া করো বাহিনীকে দেওয়া করলেন হাসবিনা করেন। কোন কোনো না কারণ তারা আহত তাদের মধ্যে অনেকে মারা গিয়েছে নদীয়ার গড়িতে করতে কান্নার গোল করে গিয়েছে কিন্তু তারপরেও আল্লাহ রসুল সাল্লা হয়েছে আল্লাহ রসুল সাল্লাতে পারবেন স্মার্ক রয়েছে আমরা সেখানে যেতাম মাছ খাওয়ার জন্য মাছের একটা বিশাল দোকান রয়েছে খুব সুন্দর আমরা উড় পর্যন্ত আল্লাহ রসুল সাল্লা করেছেন তাদেরকে কিন্তু মুসলমানরা কোনো অবস্থানেই মুসলমানরা সমস্যা হচ্ছে এখানে আল্লাহ রব্দুল্লা আলমিনকে আমরা যথেষ্ট মনে করি কিনা প্রবলেম এখানে যে আমরা যদি সত্যি কে আল্লাহ রব্দুল্লা আলমকে যথেষ্ট মনে করতাম তাহলে কোনোদিন আল্লাহর আব্দুল আলমিন পর্যন্ত মূলত এই আল্লাহর আব্দুল আলমিনের পক্ষ থেকে এই ব্যবস্থাটুকু আসবে এই ব্যবস্থার জন্য অপেক্ষা করতাম যুগে যুগে বিভিন্ন অনুসারীরা এই ব্যবস্থার জন্য অপেক্ষা করেছেন অস্থির হয়ে গিয়েছেন রবীর সাথে যারা ছিলেন তারা বলতেছে সাহায্য কেন অস্থির ওই যে ওখানে গিয়ে পেয়েছে যে কেননাটুকু আল্লাহর রব্বুল্লাহাম যে অস্থিরটুকু শিক্ষা দিয়েছেন যে আল্লাহ যথেষ্ট সেখানে কিছু গেছে সেটা হচ্ছে বিষয় সেই মৌলিক বিষয় যদি থেকে যায় তাহলে আল্লাহ ব্যবস্থা করেন একটু দেখেন ওরা কফন ফেরন الَّذِي كَفَرُوا ওরা কফন ফেরন الَّذِي آمَنُوا مِنْ قَبْل أَلا رَبَّنْ قُلْ ذِكْرُكُمْ তুমি কি জানো করেছ যে তারা এই মানে আপনারা চেয়ে কথা বলার পরে তাদেরকে ছেড়ে এটা খুঁজছি একটা বিষয় নেই আপনারা জানেন যখন তখন এক ছাত্র এসে শেখ ইসলাম রহমতুল্লাহকে সাক্ষাৎ করতে আসলো শেখের কষ্ট হচ্ছে কোন সন্দেহ যেখানে কষ্ট হচ্ছে শেখকে দেখতে আসলো তখন দেখতে এসে জিজ্ঞেস করলো শেখকে শেখ আপনি কি আপনার প্রতিক্রিয়াকে আপনি কি বলেন আপনার প্রতিক্রিয়াটা কি ويقول لهم الشيخ الحسنين والله تهني رفض الله يبين ماذا يستنوا بأعبائه هذا أمر دشمن دعاكي من كيكور فلا أمر كيكور دبعاكي من كيكور كدرع إِنَّ حبسي خلوة جدي أمر كدير كان يديع تقول يخدي يتجأ أمر الله شكاك أنت بصل على الكثير اما يأمر الله شكاك أنت وتبالب إِنَّ حبسي خلوة أمر كدير كان مدفوري يخلي هذا أمر আল্লাহ রব্লুল আলহামিনের সাথে একান্ততা এতে তারা আমার ক্ষতি কিছুই করতে পারলো না আমার সুযোগ করে দিল আমার আল্লাহর সাথে আমি একান্ত হতে পারলাম সাহায়দা আর যদি হত্যা করে তাহলে আমার কত আমার এই হত্যা এটি এটা আমার জন্য আল্লাহ রব্লুল আলহামী কাছে আমি যে শহীদ হলাম আমি সাক্ষ্য দিতে পারলাম আমি যে সত্যিকার ইমান আল্লাহ এই মানের দিয়ে আল্লাহ রব্দুল আলমীর কাছে বুঝতে পারলাম আমার জন্য দেখার জন্য সুতরাং তারা আমাকে কোন দিক থেকে ঠেকাতে পারবে না কোন দিক থেকে ঠেকানোর সুযোগ নেই ইমানদার ব্যক্তিদের কোথাও কোনো ঠেকানোর সুযোগ নেই সত্যি তার ইমানে যদি তারা বিলিয়ান পায় তাহলে তাদের হতাশার কোন কারণ নেই অস্থির কোনো কারণ নেই তাদের প্রত্যেকটি কাজই আল্লাহ রাবুল আলমের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ অত্যন্ত গ্রহণযোগ্য সেখানে ই মানে বলে বলিয়ান হতে হবে ই বলে মজবুত হতে হবে হতানা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমি এই মুকাদ্দার পর এই ভূমিকার পরে আজকে যে আলোচ্য বিষয় রয়েছে সেটি আলোচনা করবো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের যে আলোচ্য আমরা আলোচনা করবো সেটা হচ্ছে समस्त इबादत शिक्षा दिए मतलब सबसे गुरुपूर्ण सलाह गुरु गुरुत सम्पर्क आज के आलोचनार्धना करबा गुरुत कुरुत बहन करें इन्हने पर मृत सलाह हूँ इबादत एम इबादत जो इबादत माध्यम একজন ব্যক্তির ইমানের প্রতিরক্ষা নির্ধারণ করা হয় থাকে নির্ণয় করা হয়ে থাকে ইমান পরে দিচ্ছে ইমানের প্রতিরক্ষা এই সলাপটা আদায় করার জন্য আমাদেরকে যেমনিভাবে শিখিয়েছেন তেমনিভাবে জানিয়েছেন তিনি হানিসের মধ্যে আমাদেরকে এটি শিক্ষা দিয়েছেন সল্মলমু তোমরা সলাপ আদায় করো যেভাবে আমাকে সরা তদায় করতে দেখেছে আমার যে আল্লাহ রাসুল সাল্লাহমকে দেখি নাই কেউ আমি জানি না কেউ দেখেছেন কিনা কেউ স্বপ্ন দেখেছেন কিনা সেটা বলতেছি এমনি তো দেখার করার সুযোগ নেই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে আমরা দেখিনি অনেকেই তো সুতরাং তিনি করেছেন সেই পদ্ধতি আমাদের যদি জানতে হয় তাহলে যারা আল্লাহ রাসুর সাল্লাহ ইসলামকে দেখেছেন उन उन गुरुत्पूर्ण एक इदायत इदायतर मध्य चरम विभ्रांति क्या करे तरह खा सी प्रत्येके मत अनुदायी সলাৎ আদায় করার চেষ্টা করে প্রত্যেকে মনে করে যে আমি আমার মন্ত্রী সালাদ আদায় করলাম এখন এই সালাত আলমার সন্তুষ্ট আল্লাহ রব্লুল আলম যে পদ্ধতিতে আদায় করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যেভাবে আদায় করতে পারে ঠিক সেভাবে করতে হবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আর যদি আমি মনে করি যে না সলাকে সালাদ আদায় করতে বলা হয়েছে আর আমি আদায় করলাম যদি এটা হয়ে থাকে তাহলে এই মুনাফা সরাত যেটাকে বলা হয়েছে এই সরাতের কোন মূল্য নেই মুনাফেকা আদায় করত কিন্তু তারা লাভ করতে পারেন সামান্যতম কোন মূল্য আল্লাহ কাছে লাভ করতে পারেন সে হাদিসের মুখে অবয় বিশাহ যদি আল্লাহ তালাকে করেন তিনি বলেন যে উমাই বিশাহ তরুণ স্বাভাবিক বয়স অনেক কম আমাদের এখানে হয়তো মনে করেন বাহাতের লোকেরা অনেকে অংশগ্রহণ করে আজ সাল্লাহ একদিন মসজিদের নবীতে তার মসজিদের মধ্যে আখিরাত এবং ক্লামত সম্পর্কে বিবরণ দিচ্ছিলেন লোকদেরকে বোঝাচ্ছিলেন উমারের তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ এই বিবরণ শুনে আমার মনে হচ্ছিল আমি আখরাতকে এবং তেয়াহামতকে প্রত্যক্ষ দর্শন করতেছিলাম আখরাতের বিবরণ এত সুস্পষ্ট ভাবে এত সুন্দরভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তুলে ধরছিলেন এবং তার ইমাম এমনভাবে তাকে এই বিষয়গুলো প্রত্যের সাথে তিনি গ্রহণ করতেছিলেন যে তার মনে হচ্ছিল তুমি আখরাতকে তেয়াহামতকে নিজেই প্রত্যক্ষ করতেছিলেন সরাসরি জিততেছিলেন সাহিদুল্লাহ তাল আহ এই অবস্থা টুকু মনে এই অবস্থা টুকু বাড়িতে এসে তার চাসা জল্লাশ বিসুয়েদের কাছে বললেন নাম খেয়াল তার প্রতি ইনশাল্লাহ না কাছে বললেন তার চাচা জল্সে বিসাইদ বেষ্ঠ বৃদ্ধ বাড়ি থেকে নিয়ে গেছে তার কাছে বললেন যে চাচা মুহম্মদাহ সাল্লাহ আল্লী এমনভাবে তিনি আখেরতের কথা কথা বর্ণনা করতেছিলেন যে আমি মনোযোগ প্রত্যক্ষ করতেছিলাম দেখতেছিলাম জল্লাশ্রী বিশ্বাইব টানি ফেটে গেলে কিন্তু ভিতরে তার ইমান দীর্ঘপূর্ণ নয় জল্লাশ্রী boleh ibtana Muhammadun sadiqan falaha najr min alhadid jadi Muhammad shuddhalu tale amra ghadar chuddho Umar bin khaththab radhiyallahu ta'ala anhu tar mathur prakash bindi bolna jadi busto batchele nazir tar chacha ketidin pasokto এই ব্যক্তি এই কথা বলবে বিশ্বাস করতেছিলেন্লা সুয়েদ এই ধরনের কথা বলার কারণ তখন উমায় সাহাদ বললেন যে হে আপনি যে কথাটুকু বলেছেন আল্লাহর বলছি এটা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ জানিয়ে আপনি কথা বলেছেন সুয়াদ বললেন ও মায়ের অহেতু অপচেষ্টা করো না তুমি একটা কিশোরী মানুষ বয়স কম তুমি যদি মোহাম্মদ ওসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে এর কথা বলো তুমি আদৌটা বিশ্বাস করবে না আর লোকেরাও তোমার কথা মানবে না তুমি মিথ্যা সাব্যস্ত হবে তোমারই ক্ষতি হবে কোনো লাভ হবে না কাছে আসলেন এসে আমি আমার চাচাকে যখন এই কথা বললাম তখন তিনি বললেন হামিদ যদি মোহাম্মদ সত্যবাদী হয় তাহলে আমরা হামিদ কৃষ্ণ এই हाँ बोल उल्लाहुल्लम आशेपा सहबिरा जहाज विश्वर की उम्मीद जल्लासे विश्व एक कथा क्या सहबीरा बल्ला उमाय एक छोट्ट मानु से बुझे पर जल्लास की এটা কোনোদিন হতে পারে না আমাদের সাথে মানুষ আমরা তাকে চিনি ভালো করে এবং সেদিন বলতে পারে সাহাবিদের পরামর্শ নিয়ে এটাই সিদ্ধান্ত নিতে বলেন যে উম হয়তো বুঝতে পারেনি ছোট বাচ্চা তরুণ মানুষ বুঝতে পারবে কিন্তু উমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কসম করলেন হে আল্লাহ জলালুদ্দিন সুয়েফ কসম করে বললেন যে আল্লাহর কসম করে বলছি আমি এরকম কথা বলিনি উমর বিসালাহু আলাইহি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মেয়ে কথা বললেন না এমন সময় তিনি আমি আলী আলাইহিস সালাম আসমান থেকে নেমে এসে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন ইয়া হাকুন মিনাল্লাহি মা ক্বালু ওয়া লাকা যালিকা আলিমাতাল কিহর अपने कुकुरथा तो निजे के मिलते गृष्ट ठीक क्या कुछ क्या কিন্তু এই কথাটুকু আল্লাহ আব্দুল্লা আলমীর কাছে সবচেয়ে উৎকৃষ্টা কুফুরি যেহেতু আল্লাহ রাসুল মানকে হানি করার জন্য চেষ্টা করা হয়েছে আল্লাহ রাসুল সাল্লামকে সত্য কথা তিনি বলেছেন সেক্ষেত্রে তাকে তার মান হানি করার জন্য অপচেষ্টা করা হয়েছে এই জন্য আল্লাহ আব্দুল্লামিন বলে সে যেটা বলেছে এটা কথা বলেছে শুধু এই কথা বলেন নাই আল্লাহ সে যে কথা বলেছে শুধুটুকু বলেন নাই তারপরে ইসলাম জাহান করার পরে তারা কুফরি করে ফেলেছে তারা কাফের তাদের জন্য অপেক্ষা করার সুযোগ নেই কুফুরি কথা বলছিল তারা কাফের হয়ে গিয়েছে জন্য আমি এই জন্য নিয়ে মুনাফাকে নামাজ আদায় করতেছে তারা জানে না যে তারা নামাজ কোন আদায় করতেছে এই সালাতের সাথে আছে কিনা ওই জাল বিষ্ণুদের যে সালাদ ওই করতেছে। মসজিদে যখন আমি ঢুকি তখন মসজিদে দেখালেই পাই না অনেক সময় দেখা যে খুব কষ্ট করে ঢুকতে হয় জায়গা পাওয়া যায় না অনেক সময় মানে মুসল্লির ভাড়ে মানে মসজিদ ভাড়া ক্রান্ত হয়ে যাচ্ছে কিন্তু এই মুসল্লিগুলো তার সরাজ সম্পর্কে জানা না স্বরাজের উদ্দেশ্য সম্পর্কে জানে না সরাতের আমল সম্পর্কে জানে না কিছু সম্পর্কে তারা এবং এই কারণে এই তাদের ইমান এবং আমল বি করে পরিবর্তন করতেছে মুসলিদ্ধ শুধু বরপুর হয়ে গেলে চলবে না যদি ইমান সত্যিকার অর্থে ওই সালাদ না হয় তাহলে ওই জল্সে ছাড়া আর ওই সালাতের না দাম আমার কাছে নেই এই সালাতের আজ কাছে নেই এই জন্য আল্লাহ রাসুল সালো আপনারা আমার চেয়ে বাড়ি জানেন তারপরে আবার নতুন করে বললে হয়তো মনে হয় একটা নতুন মনে হবে আরকি তো বড় আলেম আপনার জানার কথাই আহমেদুল্লাহ কথা দিয়ে শুরু করছি তুমি হালে শুনতো জামা इसी परिचित थे इमाम अहले हदीस ऐ इमाम अहमद बिन अब्दुल्लाह फुतलालाय बोलें याती अला नसी ज़मन شفنا कुछ शैइज याती अला नसी ज़मन नक अला कुनता याती अला नसी ज़मन অথচ তারা নামাজ পড়ে না অথচ তারা নামাজ পড়ে না আসলে এটা কোন সময় আসলে কিভাবে নামাজ পড়বে তারা সালাদ আদায় করবে কিন্তু তখন সালাতের আসলে সালাদ আদায় করে নেই এই সালাতের মূল্য নেই ওই জল্লাশি বিশ্বের যে সালাত রয়েছে সেই সালাত ছাড়া আর সালাত না এটা এটার কোনো মূল্য নেই আদায় করে তিনি বলছেন তারা সালা আদায় করবে কিন্তু প্রথম দশকের লোক এ কথা বলে যদি শেষ করে দিতেন তাহলে তো একটা সময় আসবে হয়তো অনেক সময় আসবে আর কি মানে সেটা একটা সময় হয়তো আসবে ধরে তৃতীয় দশকের প্রথম বলতেছে তৃতীয় শতাব্দীর প্রথম প্রথম দশকের কথা বলতেছে আমি আশঙ্কা করতেছি এই সময় যখন নাম নামাজ পড়বে নামাজ অথচ নামাজ পাবে না নামাজ নেই সেটি নামাজ যদি বিবেচিত হবে এই সময়টা আমি ধারণা করতেছি মনে হয় এই সময় যদি ওই সময় ওই ধারণা করা হয় তাকে এই উমাম যদি এখন আসতেন এসে আমাদের সলা যদি দেখতেন তাহলে তিনি কি বলতেন মসজিদ গুলো যদি এভাবে সলাদায় করা হয় রুকুর আগে সিস দা সিসার আগে রুকু একটার পর একটা একটা পুঁজি আর একটা आदाय सलाद ना व्यय ना कि जिनिमे उद्देश्य के मुक्त उद्देश्य के मन होता उद्देश्य हासिल हिरा मन करें मन करा किचुच्छी सुन रहा बरफुर मस्जिद गुलो मुनाफा कर सरत अदाय करते मना करते शरा करते सरादालिका प्रवाह सरात आदय आपच स्पष्ट किस एक कथा जो इमाम महमूद महम्मद रहा जी इज्त कर बक्तव्य वक्तव्य गुरुत्व आन हजिसर पर সেগুলো একটু নিয়ে আসে অমরুল্লাহ বলেন আদেশের মধ্যে এসেছে সভি জায়গায় দ্বারা সাব্যস্ত হয়েছে وَلَمْ يُكْمِنْ لِيَّهِ رَكْعَةً وَاحِدَةً أبنى ابن الخطاب يدى الله تعالى نبقى لهم تي أجن موك موسيماً هو البرئة إسلام برقان قرار برئة أجن بطي إسلام المدهة دعني شوار بيش هدافة إعجابة لا يشيوه في মুসলমান থাকবে মুসলমান হিসেবে করবে ওলামাক আল্লাহ রব্বুল আলমিনের জন্য একটা রাখা পরি করে একটা রাখাত গুণ করতে পারে নাই কাল প্রশ্ন করল কি আনির আহমান বলুন এটা কি বলছিলাম আমার বলতেছেন যে আল্লাহুর আর আমি এই জন্য একাত পরিপূর্ণ করলো না এটা কিভাবে শুনল তখন এই প্রশ্নের উত্তরের মধ্যে অমরুল্লাহ বলেন সালাত আদা করবে কিন্তু সরাতে রুকু এবং সিস দা ওগুলোকে কখনো পরিগুণা করে না কখনো পরিগুণা করবে না ওগুলো বুঝবি আজকের সরাতে দিকে তাকালে এটাই দেখা যায় নেই পক্ষ থেকে এবং মধ্যে এবং তার জন্য করা হয়েছে এটাকে আমরা মনে করছি আর কিছু জানি না সিজদা হচ্ছে আল্লাহ আল্লাহ আলমিন এত বড় বাদুদ কিন্তু এই সিজদা মনে হয় যে মোরগের ঠুকের মতো দেওয়া হচ্ছে এবং আসল উল্লাহুল্লাহাল্লাম হাদিসের মধ্যে সেই কথাগুলি আমাদেরকে স্পষ্ট করে তুলে ধরেছেন যে মোরগের ঠুকের মতো সিজদাগুলো দেওয়া হবে সেভাবে শ্রীজাদি এটা শুধু খতালি বলেছেন তার আমরা সাল সমস্ত বক্তব্য এখানে একসাথ করেছি যাতে করে আসলেই এই যে শরাব বদালিকা প্রবাহ এই প্রবাহ প্রবাহ আবহাওয়া জেল্লাহ তালানি বলেন এটাও সহি আমাদের সাব্যস্ত হয়েছে আবহাওয়া দিয়ে তখন থেকে তিনি বলেন যে একজন ব্যক্তি ষাট বছর পর্যন্ত সলাৎ আদায় কেবল সালাত সলা কিন্তু তো কুমার এক সালাত তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না কবুল হবে না এক অত্তর মূল্য আল্লাহ কাছে হবে না ষাট বছর পর্যন্ত সলাপ আদায় করব আমি তো দেখতেছি দেখি যে সালাদ আদায় করে আমি মাঝে মধ্যে মনে করি যেমানের খবর রয়েছে না করা সলাতের কোন ইবাদতের খবর রয়েছে না করার সলাত সম্পর্কে আসলে বুঝে যে এটি সলাৎ এটি এটাকে এভাবে পালন করতে হবে এ সম্পর্কে কোনো খবর রয়েছে ফকির আল্লাহকে বড় হলো কিভাবে ذلك এর কি ভাবে সম্ভব এর কি ভাবে হতে পারে কয় তুমি বলেন লাইত মুরিউহা ওয়ালা সুজুদহা ওয়ালা কিয়ামহা ওয়ালা খুশুআ না মানে 30 পয়েন্ট সে পূরণ করে না দেখো পূরণ করে না যেভাবে আদায় করা দরকার সেভাবে করে না তারপরে সারাতে যে খুশি রয়েছে চতুর্থ পয়েন্ট সারাতে যে সাবমিশন রয়েছে কনসেন্ট্রেশন রয়েছে এটা কোনো খোঁজ খবরই নেই এগুলোকে যথাযথভাবে আদায় করে না প্রসঙ্গ তো একটি বিষয় নিয়ে আসি নিয়ে কে ছিলেন আল্লাহ রাসুল সাল্লা ইসলামের দশ বছর পর্যন্ত খেদমত করে যিনি সবচেয়ে বেশি ধন্য হয়েছিলেন সাহাবীর মধ্যে সবচেয়ে কম বয়স্ক ছিলেন এই সাহাবি হচ্ছেন আনাসেমি মালিক রিয়া আল্লাহ তার আগু দেবাস বলছি এর মধ্যে কান্নাকাটি করতেছেন জিজ্ঞেস করল কি কোন জিনিসটা আপনাকে কাটাচ্ছে কেন আপনি কাঁদতেছেন সময় আল্লাহ রাসুই ইসলাম যে সমস্ত জিনিসের উপর আমাদেরকে গিয়েছিলেন এই সব কিছু তোমরা অংশ করে তুলেছ শুভবর্তন আমারটা ছাড়া শুধুমাত্র নামাজ ছাড়া আর সবকিছু সাল্লাম রুকুল এবং সিসা ছিল আসলে সমান কাছাকাছি ছিল কাছাকাছি এগুলোর মধ্যে তিনি এতদাল করতেন এগুলোর মধ্যে তিনি এতদাল করতেন কোন খবর এগুলো নেই রুকুর মধ্যে তসবি পড়া সুযোগই নেই অনেক আছে ইমাম সাহেবের সাথে পড়া আমরা পারি না আমার জিজ্ঞেস করে দিয়েছে হোল্লা ভাই আমরা কি করতে পারি ইমাম মুখস্থ হয় না এসব উত্তর দেওয়ার কোন সুযোগ নেই কারণ তিনি কখন শেষ দেয় মানে অনেক সময় আছে যে শেষ দেয় পাওয়া কঠিন শেষ দেয় পাওয়া কঠিন তার এই সারাতে কি মূল্য রয়েছে তার পেছনে যারা সারাত আদায় করতেছে তাদের সারাতে কি মূল্য রয়েছে সেটা আমি বলতে পারবো না আল্লাহ জানেন এই সারাতন যাতেন না এই সারাতের পদ্ধতি সর্ব সালেহীন শিক্ষা অথবা সর্বশালহীন থেকে আসেন ঠিক আবহানি হাজাল আপনারা জানেন বিতর্কিত একজন ব্যক্তি বিতর্কিত হয়েছে পরবর্তী সময় তারপরে তবা করেছে কিভাবে শেষ সায়নে তার যে লিখিত যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলো তিনি তবা কথা উল্লেখ করেছেন এবং তার লিখিত যে সমস্ত বইগুলো আছে সেগুলোকে তার লিখা না কেউ লিখেছেন সেটা নিয়ে বক্তব্য রয়েছে মহাপণ্ডিত আর মহাপন্ডিত হলেই যে তার ভুল হবে না এ কথা অস্বীকার কোন সুযোগ নেই পারে তিনি তার এক বক্তব্যের মধ্যে ও এখন আলো বৃদ্ধি পেয়েছে তিনি তার এক বক্তব্যের মধ্যে তিনি তার যে আল্লাহর বান্দা একজন ব্যক্তি করতে লাভ করেছে আমরা তো অনেক সময় নামাজ পড়ি মনে করে যে মনে হয় যে ডুব গ্রাম কিনা অনেক নামাজ আদায় করার পরে ডুবী গ্রাম কিনা ওরা নামাজের মধ্যে তার মানে এত কনফিডেন্স সে যায় আবু হামিদ গাজালি বলتصি যে একজন ব্যক্তি একটা সিজদা করার পরে সে মনে করে থাকে যে মনে হয় যে এর মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তুল্লাপ হই গেছে ওয়া والله لو اجزئ ذنب هذه السجده على اهل با... اهل باديتها لحلك الله सब से रखते बुजते अनेक से आल्ला नैकटुर कठा अल्लाह अब्बुल आराम जहान नाम कारण है तबुलेसदा कम चिंतार कथा बोलें शुदूर मथा दिए शेष दाले शेषदा शुदुम्रारूपक अवस्थान অথচ এই শেষদার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের সকল প্রকার নাফর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এর মাধ্যমে আল্লাহ রব্লুল আলমিনের সাথে তার যেই সম্পর্ক হওয়ার কথা ছিল আল্লাহ রব্বুল আলমিনের প্রতিশোধে নিজেকে যতটুকু মজুত দেওয়ার কথা ছিল এগুলো না করে বরং সেজদার মধ্যে যত তামাশা আছে যত চিন্তা আছে যত খারাপ চিন্তা আছে সবগুলিরে সেজদার মধ্যে যত মাপের চিন্তা আছে দুনিয়ার যত ভালোবাসা আছে দুনিয়া যত চিন্তা আছে সবগুলো সেসদার মধ্যে নিয়ে আসে এবং এই সেসদার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য না করে দুনিয়ার সন্তুষ্টি চায় দুনিয়া অর্জন করার জন্য চায় সুতরাং এই সেসদা আল্লাহ বুলারমিনের কাছে আর গ্রহণযোগ্য হয় না এটি কোন ধরনের সিস से जानते हैं इस परल्लाह तारू आए विषय हमें बोलो सारा मानसा जीवन मध्य बड़ दूरत व्यक्तर सबसे गुरुतपूर्ण विचार्य विषय पढ़ सरान এবং এ কারণেই বলেন তোমরা হয়তো অনেক বিষয়কে গুরুত্ব দাও অনেক বিষয় নিয়ে তোমরা চিন্তা করো কিন্তু তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব থাকি যেটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে থাকি সেটা হচ্ছে তোমাদের সলাপ আমার কাছে তোমাদের দেওয়ারণের জন্য একটাই পদ্ধতি সেটা হচ্ছে আশা এরপর তিনি বলেন যে এই সরাবকে সংরক্ষণ করলো এবং সরাত করলো হাফুদা দি সে তার দিনকে সংরক্ষণ করতে পারবে এই আমি সর্ব সংরক্ষণ করে আমি যে সেই সবচেয়ে মর্যাদা পূর্ণ এবং খাতা আপনাদের যখনই সরকারি পোস্টে নিয়োগ দিতেন তখনই এখন তো শলা আদায় করে সরকারি পোস্টে নিয়োগ কথা সরকারি পোস্টে তার হওয়া হয়ে যাবে যখন সরকারি পোস্টে নিয়োগ দিতেন তখন তারা সবচেয়ে বেশি গুরুত্ব ব্যক্তির সলাদ এরপর তিনি বলতেছেন যে এই সলাদকে বিনষ্ট করলো সলাধকে নষ্ট করলো আহা আদিয়া সে ইন্দ্র যত হক আছে সবগুলি ব্যাপারে আর বহস দরকার নেই এত গবেষণার দরকার নেই আর সুতরাং ব্যক্তিকে বিচার করতে হলে একমাত্র তার সরার দিয়ে বিচার করলে যথেষ্ট হয়ে যাবে সরাতন মিজার তুটি রয়েছে সরাতন মনে যার উচ্ছুটি রয়েছে সনাতন মহিলার অবজ্ঞা রয়েছে আপনি নিশ্চিত হন আপনি এই ব্যাপারে নিশ্চিত হতে পারেন যে কোনো সন্দেহ নেই সেই ব্যক্তি আল্লাহ রব্বুর আলমীর অন্য হকের সে কোনদিন রক্ষা করার কোন সুযোগ নেই এটা সবচেয়ে পূর্ণ বিষয় বিবেচনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করার জন্য এবং আলিম রহমতুল্লাহ আলে গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন আর এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে তার কাছে যদি না থাকে তাহলে তিনি সলাতে পারবেন তার তারুগতিক হয়ে যাবে ট্রেডিশনাল হয়ে যাবে এবং এই ট্রেডিশনাল ইবাদত পৃথিবীর অন্য সকল ধর্মের আছে সব ধর্মের এই ট্রেডিশনাল ইবাদত করে যাচ্ছে এবং এই সমস্ত ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাভ করার কৌশল আছে একদম তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাভ করার পন্থা কত কত যদি যদি সেটা হচ্ছে সালাত আর এই করতে পারব কি বলে নবী কলিমাহু আলাইহি একটু দেখুন যে আল্লাহর বান্দার জন্য বাইন ইয়াদাই আল্লাহ মওকফান আল্লাহর রব্বুল আলামিন সামনে দুইটা অবস্থান দুইটা মওকফ বান্দা আল্লাহর রব্বুল আলামিনের কাছে দুইভাবে দাঁড়াবে আর দাঁড়াবে এদের অন্যতম অবস্থান বা আমি আমার আল্লাহ রবীর সামনে দাঁড়াচ্ছি এটা তাকে উপলব্ধি করতে হবে এটা দুনিয়ার দুনিয়ায় তার আল্লাহ রব্ল আলমীর সামনে দাঁড়ানোর একটা বড় অবস্থান ওমাল আর একটি মৌকে হচ্ছে আল্লাহ রাবুল সামনে যখন দাঁড়াবে তখন এই দুটি মকে হবে যে প্রথম অবস্থানকে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলো যে প্রথম অবস্থানের হক আদায় করতে পারল করে দেবেন পরবর্তী অবস্থানটুকু আলব তারা তার জন্য সহজ করে দেবেন পরবর্তী অবস্থান তার জন্য আর কঠিন হবে না অমন ইস্তাহুল মৌকুফ যে দুনিয়ার ওই মৌকুফকে দুনিয়ার অবস্থানকে যে উপেক্ষা করবে অবজ্ঞা করবে খামখ্যাল করবে অথবা তুচ্ছ ব্যায়াম করবে না তোমরা কঠিন হয়ে যাবে কি কঠিন হবে জানেন কিনা আল্লাহ তারা করানি কেমন মধ্যে বলে দিয়েছে এমন কঠিন হবে যে তাদেরকে বলা হবে তোমরা আল্লাহ রবাহা করো তখন অবুল্লায় তারা করতে পারবে না তাদের অবস্থানটা এত ভয়ঙ্কর এই বলেন তিনি বলতেছেন যে রবি সাল্লাহ সাল্লাম এই কারণেই তো বলেছেন কি বলেছেন চক্ষুষ্ করা হয় সে সরাকে হচ্ছে আমার চক্ষু শীতলকারী এই সরাত হচ্ছে আমার চক্ষু শীতলকারী আমাদের দেশের মানুষদের কারো গান বাজনা গান না শুনলে তাদের চক্ষু শীতল হয় না মন ভালো লাগে না কেউ সিনেমা না দেখলে তাদের চক্ষু শীতল হয় না কেউ খবর না দেখলে চক্ষু শীতল হয় না আবার একদিন বাজে পত্রিকা না পড়লে মিথ্যা পত্রিকা কতগুলো ছাপায় এগুলো না পড়লে তাদের চক্ষু শীতল হয় না মানে শয়তানের চক্ষু শীতলকারী হচ্ছে আসাল এর ফলে কালী রহমদুল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করতেছে প্রশ্নটা মনে হয় আমার জন্য করতে চাই আপনাদের জন্য দাঁড়িয়ে সব বি तुम्हारे आल्ला संगे जिज्ञेस करी हाई सल्लाई जीवन की नीरकार नाम पड़े एम जी दिल नाम चक्ु की शीतल कर दिल्कत नामज की, की तुम जीवने पड़े प्रत्येक जो प्रश्न कर प्रत्येक के निजेजी प्रश्न करी तक हमारे प्रश्न उत्तर इसे बुझे पबोज नामज की चक्ु की शीतल पढ़ते যদি শিক্ষা করতে না পারে তাহলে বুঝতে হবে আমি মোহাম্মদ আসম সাল সাহাবিরা এই সরাতকে এত কঠিন ভাবে নিয়েছেন নিজেদের জীবনের মধ্যে যে দুনিয়ার জন্য সংকট সমস্যা আসত সমস্ত সমস্যা एकम्र समाधान सरत तुम भाव सरा तरह अंतर मध्य भाव देखे गि कारणे अवचेतर हो जित कारण हूस हारिए जुश फिर आसत सरतर मध्य सला तर बस जीवन ऊपर प्रभाव विस्तार कर এই প্রভাব বিস্তারে একটা ঘটনা এটা ঘটনা নয় আপনার আবার মনে যে ওয়াজ ওয়াজ হল এটা ঘটনা নয় এটি হচ্ছে মসজিদে নবমীতে এই ঘটনা ঘটেছিল আমির উদ্দিনের নামাজ আদায় করার জন্য মসজিদ আসলেন ফজরের নামাজ করার জন্য আমির মসজিদ আসলেন তিনি মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করার পরে মসজিদকে কামত দেওয়া হল তিনি সামনের দিকে আগিয়ে গেলেন এগিয়ে এগিয়ে বললেন তোমরা কাতার সোজা করো তারপর একজন একজন করে কাতার সোদা করে দিচ্ছিলেন ত্যাকবিরে তাহিমা করলেন ত্যাগী তাহিমা করার পরে তিনি কালাজ শুরু করলেন এমন অবস্থায় লুবরা দেশার গোলাম আবনুলি সে এসে বললেন দিয়ে অমুল খতাবাদি আল্লাহ তাল বক্ষের উপরে আঘাত হয়ে গেল তারা জয় জয় চিৎকার করে বলে বলতে শোভা আল্লাহ সোভা আল্লাহ আল্লাহুল মানে ইমাম সাহেবের কোন সমস্যা হয়ে গেছে না যে সামনের সঙ্গে যারা ছিল সামনের সঙ্গে যারা বুঝতে ছিল তারা দেখতে পাচ্ছিল যে অমরুল খত্তাবলা তালানু পড়ে গেছেন লুটিয়ে অমরুল খত্তাবাজি আল্লাহ পড়ে গেছেন লুটিয়ে এবং তিনি তার হুস চলে গিয়েছিলেন তারা অত্যন্ত জুতো খাতাবাহুকে ধরে দ্বারা করে সামনে কাটা এই যারা ছিল তারা উমরুল খতাবনুকে তারা দ্রুত তার ঘরের দিকে দিয়ে গেলেন অমরুল খত্তাবাজি আল্লাহ তালু থাকা অবস্থায় আব্দুল রহমানকে টেনে উমরুল খতাব আলীকে ভুলতে পেরেছেন যে তিনি আর সারা কন্টিনিউ করতে পারবেন না অমরুল খতাবাহ আব্দুল রহমদাফরাজ টেনে সামনে দিলেন ঘটনা ঘটে যায় এই ছেড়ে অবস্থা এমন হবে যে মসজিদ পেয়ে যাবে মসজিদের সাত বেডি পাওয়া যাবে এত হয়েছে শুনতে হবে কিন্তু সামনের সারের কয়েকজন লোক ছাড়া পেছনে লোকরা বলতে পারতো না বলতে পারেনি যে অমরুল খত্তাবাদ আঘাত করা হয়েছে তিনি আহত হয়েছেন এবং আব্দুর রহমান করতেছেন অমরুল খত্তাবাদু হুস চলে গেলেন তিনি বোস হয়ে গেলেন অমরুল চলে গিয়েছে এমন অবস্থায় অমরুল খত্তাবাদুকে তার আসা হলো বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে অমরুল খতাবাদুষ নিয়ে আসা আনার জন্য মুশ ফেরানোর জন্য চেষ্টা করা হচ্ছে এদিকে শোভ আধে খোয়া যাচ্ছে এদিকে শোভ আধে খোয়া যাচ্ছে সূর্য উদিত হয়ে যাবে শুভ সাদেক সূর্য উদিত হয়ে যাচ্ছে শুভ হয়ে যাচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে সাহবেরা যারা একত্রিত হয়ে জেলার কাছে তারা হাজার প্রচেষ্টা করে জেলা থেকে তখন সাহাবিদের মধ্যে বড় অংশ দিলেন যে অমরুল খতাবাদ জালুকে তোমরা যদি আনতে চাও তাহলে তোমরা অমরুল খতাবের কানে শুধু এতটুকু বলা আসা এতটুকু বলে তিনি খুশে এসে যাবেন যেহেতু সনাত এমন তোমার বৃদ্ধ আছে যে বলার সাথে সাথেই তিনি অন্যথায় তিনি যেতেন আহত হয়েছেন তিনি বসে নাও আসতে পারেন তখন এক সাহাবি আল্লাহ আসাল এই কবি যখন কারের মধ্যে গেলেন উমর উন্সি হচ্ছে বললেন আসলা অমরুল খত্তাবলা তালানু যে তিনি সজাগ হলেন সজাগ হয়ে তিনি বললেন তিনি সজাগ হয়ে গেলেন সজাগ হয় তিনি বললেন আব্বাস রাজি আল্লাহ মানুষ কি সরাজ শেষ করেছে লোকেরা নামাজ শেষ করেছে তখন উমর আজি আল্লাহ তালু বললেন ইসলাম যে নামাজ করে ইসলামে তার কোন স্থান নাই ইসলামে তার কোন অংশ নাই সোমা বাহাবি মা তারপরে পুজোর আহ্বান করলেন পুজোর পানি হলেন তিনি সালা তদায় করলেন এমন অবস্থায় তার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল তার চরিত খুব দ্রুত অত্যন্ত দ্রুত গতিতে রক্ত প্রবাহিত হচ্ছিল তিনি অবস্থায় সালাদ করলেন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আজার অসুদ সাল্লাহামের সাহাবিরা শরাধকে তাদের জীবনের মধ্যে এমনভাবে তাদের অন্তর নিয়েছেন যে সরাব যখন তাদেরকে বলা হয় শরাতে কথা তখন দুনিয়ার সব কিছু থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায় এই সরাব তাদের জীবনের মধ্যে এইভাবেই তারা জীবনের মধ্যে এইভাবেই স্থান দিয়েছিলেন কিন্তু আজকে দুঃখজনক বিষয় হচ্ছে আজ রসদ সাল্লাহ সাল্লামের সাহাবিদের সেই অবস্থান আমাদের সরাতের অবস্থান সম্পর্কে আমরা বিমানই ভুলে আছি সরাতটা গতানুগতিক হয়ে গিয়েছে জীবনে সরাত আদায় করা দরকার ছিল যে সনাথের মাধ্যমে আল্লাহ এবং এই সরানকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল এবং যে সরাতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তারা বলেছেন যে তোমরা সরাত আদায় করো নিশ্চয়ই সরাত সকল অশ্লীল গর্বিত কাজ থেকে তোমাদেরকে গুরুত্ব রাখে কিন্তু আজকে দেখা যায় বিশলি মসজিদের মধ্যে মসজিদের মসজিদের আপনার কি দেখবেন এই সরাবটা আসলে কি শেষ করার এই জন্য আমি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এই গুরুত্বপূর্ণ আলোচনাটি খুবই দীর্ঘ এটা আজকে এই ক্লাস নয় আমার মনে হয় কোন দশ বিশ ক্লাসও শেষ হবে আল্লাহ রাসুল সাহাবিদের प्रत्येक सला क्षेत्र प्रत्येक अवस्थान केलाते प्रत्येक क्षेत्र तरा तरह अवस्थान तौका तीन सलादाय चे दुख जनक विषय हमारे आसले सलातारे गाफिल सल्लास्लम जो सलात आदाय करते हैं सेलात आदाय करते आज सक्षम हो कारण हम सल्फ साल सलाद सल्फ सालहीन जी सलाद सलाद गोद्डालिका प्रवाह मैं सलाद रहा सन्तुष्ट दुनिया मानुष के सलाद आदाय करते तुम्हें किसी सलाद क्यों अब अमृत कटा अनुजाई सलाद आदाय करते কেউ অমুক পি সাহেবের কেউ অমুক রুজু মানে সত্যিকার অর্থে ছলাতে যে রূপ থাকার দরকার ছিল সেগুলো নেই এই আলোচনাটি পাঁচটি ভাগ বিভক্ত আলোচনাটা ভাগে বিভক্ত আমরা প্রথম ভাগে কে কথা আলোচনা করব যদি আজকের সময় আর কি আলোচনা করবো নাকি আজকের জন্য ছেড়ে দিবস নাকি হ্যাঁ যে মানে দেখা যাচ্ছে যে আমাদেরকে বসা যায় আলোচনা শেষ করে না আলোচনা শেষ করে দিলে আমারও লাভ আপনাদেরও লাভ কিন্তু আখে লাভ নেই আখের লাভ আমি কষ্ট করে আসছি किसी आपने बेपारे तब की तरा तहजिर करतजर हम आगे आगे उपस्थित हो সনাতের এটি অন্যদিকে একটি বিষয় সরাতে আবার আসলাম অফিসে যেতে বলেছেন লকার তোমরা যখন সরাতে আসবে অত্যন্ত জোরস্থিঞ্চিতার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবে আসবে কিন্তু আমরা সালার ধরার জন্য এটা মেলে যাচ্ছে তো তিনি একদিন সরাতের মধ্যে দেখলেন যে চলে যাচ্ছেন এখানে তিনি তারপরে এসে সফর শেষ অংশের মধ্যে তিনি আল্লাহ ঢুকতে ধরলেন কিন্তু এই কাজ আর দ্বিতীয়বার করো না সনাথের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম যে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আমি একটা জিনিস সোজাভাবে লক্ষ্য করেছি এখানে বেশি বেশিরভাগ নামাজ পড়া হতো মসজিদ নবীতে ডিস্টেন্স বাসার ডিস্টেন্স একবার কাছে বেশিরভাগ নামাজ মসজিদে হারামই বেড়া দেখতাম যে আমাদের বাংলাদেশি ভাইরা देखा जाए गुरुत् बुझार कारण मस्जिदे मैंने बाहर दाड़ी इतनी ढुके सला যত আগে ঢুকে যাবে তত আমরা এখানে আরো পয়েন্ট ইনশাল্লাহ তার আলোচনা করবো সালাতের মধ্যে আগে ঢুকলে এই পয়েন্ট গুলো তার জন্য বলে দিয়েছেন একটু আগে ঢুকার গুরুত্ব কি সাহিদকে শিক্ষা দিয়েছে সালাতে আগে আসার কথা বলেছে সালাথের মধ্যে আগে আসবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এর গুরুত্ব বুঝি না হাজান শুনি যে একামতো হয়তো দুটো অপেক্ষা করতে থাকে তারপরে একামত যখন ছিলেন তখন ওই যে একামত হয়েছে এখন তো তারপরে কেরাত শুরু করে দুধ দিয়ে দিয়ে সালাদ চেষ্টা করেন ঢুকু বেড়া চেষ্টা করেন দুপুরে দিলে রাখার পাওয়া দেবেন পাওয়া চেষ্টা করেন এই এদিকে আজও সৈমকে আজ রাসুল সজম শিক্ষা দিয়েছেন নাকি আজ রাসুল সাল্লাহলাম পুরা উল্টা জিনিস শিক্ষা দিয়েছেন তিনি শিক্ষা দিলেন সৈব রাসুল সৎক তিনি বলেন মূলত সনাতের সঙ্গে সম্পর্ক যদি বিবে হয় তখন ইমানদার ব্যক্তি সরাতের আজান শুনে তিনি ঘরের মধ্যে বসে থাকতে পারেন না ইমানদার ব্যক্তি সরাতে একামত শুনে তিনি ঘরের মধ্যে বসে থাকতে পারেন না তিনি সরাতে জন্য থাকবেন এটা হচ্ছে সরাতের মানে মূল দাবি যেহেতু তার অন্তরের সম্পর্ক যত করা যায় যতটুকু দেরি করা যায় এর সময় সাল্লাহামের সৎ করি শুভে এসেছে সরাতে আগে ভাগে পূর্বান্নে উপস্থিত হওয়ার ক্ষেত্রে কি প্রযুজাত গুরুত্ব রয়েছে এই বিষয়ে যদি তারা জানত বলছেন তাহলে তারা সরাতে আগে উপস্থিত হওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত সত্যি প্রতিযোগিতা করেছেন এর মাঝে মধ্যে দেখেছি আবদুল্লাহ মাসকুদিন জুহার নামাজের সময় আবদুল্লাহ মসুদ রাজিয়াল মসজিদ আসলেন মসজিদে এসে দেখেন আবদুল্লাহ মসুদ রাজিয়ালু তিনি চার নম্বর হয়ে গিয়েছেন তার জন্য দেখুন আগে তিনজন এসে সাথে গিয়েছিল তাকে বললেন আব্দুল্লাহ মসুদাল্লাহ তালানো এবং বাচ্চা ছিলেন যে চতুর্থ মৃত্যু হয়ে গেলাম যে আমি চার পৌঁছে গেলাম নিজের দুর্বলতার কথা স্বীকার করে আব্দুল্লাহ তারপরে হাদিস বর্ণনা করেন আল্লাহ ইসলাম থেকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম করেছেন তিনবার দিন আগে আসবে তার মতো দিন সে আল্লাহ কাছে আগে স্থান পাবে হাদিস তারপরে বর্ণনা করেন আবদুল্লাহ নজ সুদ্রতি আল্লাহ প্রতিযোগিতা করতেন আগে আগে অবশ্যই আসার জন্য কারণ এই মধ্যে কি কি ফজিরত রয়েছে অনেকগুলো ফজিলত রয়েছে একটি একটি করে আমরা কয়েকটি আলোচনা করব তারপর ইনশাআল্লাহ তারা মামার জন্য সলাতের মধ্যে যদি কোন ব্যক্তি আগে আসে ততক্ষণ পর্যন্ত তুমি শনাতের জন্য অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত তুমি সলায়তের মধ্যে থাকার যে ফজিরত রয়েছে সেই স্বাবটুকু লাভ করবেন আপনি বসে আছেন কিন্তু আপনি বসে থাকা ওই বসে থাকা তো আপনি সালাত আদায় করে যে ফজিলত রয়েছে আপনি لا নিজ নফল في আদায় নাও করেন পুরো সালাত আদায় না করেন কিন্তু সালাতের যে ফজিলত রয়েছে যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজ দিন অপেক্ষা করবে নানা ছাড়া অন্য তাকে তার পরিবারে ফিরে যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না সে ততক্ষণ পর্যন্ত সরাতের মধ্যেই থাকবে সরাতের যে ফজরত রয়েছে সেই ফজরত সে লাভ করতেই পারবে সরাতের মর্যাদা সে লাভ করতে পারবে এই জন্য প্রথম কথা হচ্ছে সরাতের মধ্যে যদি কোনো ব্যক্তি আগে আসে তাহলে সে সরাতের ফজরত লাভ এটা তার বড় ফজিরতের বিষয় দ্বিতীয় নম্বরের বিষয় হচ্ছে الا الذي ينتظر الصلاه تصلي عليه الملائكه وتدعون له بالمغفره ورحمه جي সলাতের জন্য অপেক্ষা করে যে ব্যক্তি মুসাল্লি মসজিদের মধ্যে এসে ফেরেশতারা তার উপর সালাত করতে থাকে দরুদ করতে থাকে রহমতে দোয়া করতে যতক্ষণ পর্যন্ত সরাতের মধ্যে থাকবে সরাতের জন্য অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত করতে থাকবে কিন্তু দুটা শর্ত এটা একটা কন্ডিশন আছে না যতক্ষণ পর্যন্ত অধীনষ্ট না হবে কারণ সরাতের মধ্যে তো সলাতের অবস্থা রাখতে হবে ঠিক কিনা এই জন্য উধী নষ্ট হয়ে গেলে তাহলে ফেরেস তারা আরো মাছ ফেরা দোয়া করবে না রবাষ্ট হয়ে যাবে द्वित नम्बर सब्तम कल मुस्लिम धक्का नहीं कष्ट दे कारो मे कष्ट घुमाते घुमाते गाय देख मान भाव बसे कंठासा कर তারপরে কণ্ঠাসা করে বসে তাকে কষ্ট দেওয়া হচ্ছে এটা কি আপনি তৈরি করে দিলাম ব্যাপারটা আমি না বরং আল্লাহ রাসুল সাল্লামের সরাশি হারিস বুহারি মুস্তিফা হারিসের মধ্যে এসেছে যতক্ষণ পর্যন্ত সে তার মুসাল্লার মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত সে নামাজের জন্য মুসাল্লাহ মধ্যে একটা করে থাকে মায় ততক্ষণ পর্যন্ত সে কোন মানে উজু না হয় তার ফেরস্তারা কি বলে আল্লাহম্মদ ফেরাল আল্লাহ হামহু হে আল্লাহ তাকে ক্ষমা করো আল্লাহারি এবং তার না হোমায় এবং যতক্ষণ পর্যন্ত সে অন্য কাউকে কষ্ট না দে এটি হচ্ছে বোখারি জবায় তার দুটি জবাই থেকে আমরা বুঝতে পারলাম যে রহমত এবং দোয়া থাকবে এবং সেই দোয়া চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুটি শর্ত তার পূরণ থাকবে শর্ত যদি নষ্ট হয় তাহলে প্রবেশ তারা আর তার জন্য দোয়া করতে থাকবে না এটি তো শুধু ও ব্যক্তির সম্ভব যে ব্যক্তি আসে মুসা মধ্যে সালাতে মধ্যে কি আগে আসতে পেরেছে আগে না আসলে তো শুধু মানে প্রশ্ন আসে না সালাতে যদি অপেক্ষা করবেন আসে আগে আসলে তো সে সালাতের মধ্যে অংশগ্রহণ করবেই কিন্তু এটা শুধুমাত্র সম্ভব সরাতে মধ্যে আগে আসার মাধ্যমে এই জন্যই মূলত যারা সুরসাল্লাহের সাহাবিরা সরাতে আগে ভাগে আসার বিষয়ে গুরুত্ব দিতেন এবং সালিহীনের আমলের মধ্যে অন্যতম একটি আমল যেটি সাহাবিরা করতেন সেটা হচ্ছে সরাতে মধ্যে তারা আগে আসতেন কেউ তার আগে সালাতের মধ্যে অংশগ্রহণ করা যায় সেলাতে আসা যায় তারা সেই চেষ্টাটুকু করতেন এটা আমাদেরকে আমল থেকে এই শিক্ষাটুকু আমাদেরকে নিতে হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আগেই বলেছি আমরা আকিদার বিষয় নিয়ে আলোচনা করি আমরা এই সমস্ত বিষয়গুলো মাঝে মধ্যে মানে আলোচনা মধ্যে নিয়ে আসি তবে আমাদের মৌলিক আলোচনা হচ্ছে আকিদার বিষয় ইনশাল্লাহ আমরা আকিদা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব হাজার অবসর একটা যে ওয়াই পি যে প্রোগ্রামটা হবে পঁচিশে মঞ্জুরুল্লাহ এবং নাসির শাহরুখ তারা যে প্রোগ্রাম করেন আমাদের এখানে আলোচনা প্রশ্ন না প্রশ্ন প্রশ্ন আলোচনার সাথে সাদা দাঁড়িয়ে কারো রঙ মেহেদি রং বা মেহেদি ছাড়া অন্য কোন রা আজকালে বিভিন্ন রং পাওয়া যায় যা দ্বারা দাঁড়িয়ে রঙিন যেহেতু সাহাবিদিকে বলেছেন এবং ফসরুল্লাহ থেকে সব দেখা যাবে সাব্যস্ত হয়েছে রাসুল্লাহ হিরো প্রজন্ম रंग्यस्त दी सदा रेखे दे सब्यस्त होटाई सल्फे सामल सब्यस्त होने दो तब रंग मानी उत्तम जो रसूल सुल्लम এখানে একটা প্রতারণার বিষয় এসে এই জন্য এটাকে অধিকাংশ বলেছেন কালো ব্যবহার করা কিন্তু কালো সাথে অন্য যে মিক্স করে ব্যবহার করতে পারেন কালো সাথে মিঙ্গি ব্যবহার করতে পারেন কাতাম ব্যবহার করতে পারেন বা সাথে আরো অন্য যে সমস্ত আছে সেই রং ব্যবহার করতে পারেন এটি করা যায় রয়েছে এবং নাসুমদিক নির্দেশনা হচ্ছে আলাদা মসজিদ নির্মাণ করার আবশ্যকতা কি মসজিদ তো আল্লাহর জন্য নির্মাণ করবেন মসজিদ তো আদালদ আল্লাহ আল্লাহ আহাদা মসজিদ তো আল্লাহর জন্য নির্মাণ কিন্তু মসজিদ পরিচালিত হবে সুয়য় আখিদার মসজিদে ইনাম দিয়ে মসজিদে ঈমান করলে হিতনা তৈরি হবে আর কিছু না আহলে হাদিস মসজিদ কোথায় দেখিছে বলে তৈরি করেছিল নাউযু শুধুমাত্র সর্বপ্রথম শিয়ারা এই কাজ আবিষ্কার করেছে সর্বপ্রথম এই কাজটা শিয়ারা আবিষ্কার করেছে এবং শিয়াদের মসজিদের মতো তারা সুন্নিরা প্রবেশ করতে না পারে এই এই এই করেছে এই করেছে কিন্তু মুসলমানরা আসলে এই কাজটুকু করবে না এটা উচিত নয় কিন্তু মসজিদ নির্মাণ করার অপরিহার্যটা আমি মনে করি যে আল্লাহ রসম সাল্লা দাওয়াজ হয়েছে মসজিদ নির্মাণ দিয়ে আমি মনে করি যে দাওয়াতে প্রথম স্টেপ পাওয়া দরকার মসজিদ কারণ আজকে এই দায় এখানে হওয়াটা বলেন যদি এটা মসজিদে হতো তাহলে এটা সবচেয়ে আরো অনেক বেশি ফলপ্রসূ হতো অনেক বেশি মর্যাদা সম্পন্ন হতো এবং অনেক বেশি লাভ হতো তাহলে মসজিদের অপরিহার্যতা খুব সুন্দর কেউ অস্বীকার করা কোনো সুযোগ নেই এই মসজিদ নির্মাণ করার আবশ্যকতা অপরিসীম সেটা করতে হবে আর মসজিদ নির্মাণ করতে রাসুল্লাহ সাল্লা ইসলাম তো এত উৎসাহিত করেছেন এতগুলো হাদিস রয়েছে যে যদি কোনো কারণে মসজিদ নির্মাণ করবে বাকির ভাষায় করতে পারবেনা বাকির ভাষায় বেঁচে দেবে যদি এরপিমাকে মসজিদে নির্মাণ করবে তাহলেও কেমন দিন আল্লাহরা বলে যার না তো করে করা এত বেশি উৎসাহিত করা হয়েছে সুতরাং মসজিদ আমাদের ইমাণ চেষ্টা করতে হবে মাঝামি মসজিদে জামাতে সালাতে সময় মাঝে প্রায় এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় এনে ওগুলো এমনি এমনি মানুষদেরকে বোঝাতে মানুষের জ্ঞানের অভাব এগুলো প্রশ্নের কিছুই নেই কি কারণ ইমাম সাহেব যে আল্লাহ আল্লাহ আল্লাহ কি জিনিস তো সেই আপনি কিসের মানে এই কথা বুঝাবেন বুঝতে হবে তো মানুষের জ্ঞান আসতে হবে তো মানুষের জ্ঞান দেওয়ার জন্য সুদূর থাকতে হবে তো এই জ্ঞান আমরা এইখানে সৎ দশ জনের কাছে প্রচারে যথেষ্ট হবে না এই বক্তব্য দশজনের কাছে প্রচারে যথেষ্ট হবে না বক্তব্য তো সকলের কাছে পৌঁছাতে হবে বক্তব্য যেতে হবে তো ওই ওই রোগের কাছে যেতে হবে যে লোক আসলে জানে না জাহেল সেই জাহেল হওয়ার কারণে তো কাজ করতেছে অন্যথায় জাহেল না হলে কোনদিন আলম ব্যক্তি যাহ শুনে আল্লাহ হতে পারে না अत्याचार मुस्लिम शासक तर बुद्ध बधा जाए तरह अभिशाप एक जिन तक जजी तरफ जोन रक्षा करते हैं जालमथे आल्ला फिरियादात करते जमायत आक कुरान वर्णित आरने वर्णित जो मुस्लिम आकरा अनुरूप না উভয়ের মধ্যে কোন্তা আলোচনী জমাত আলোচনীতল দে তারা বিভিন্ন ধরনের সমাবেশ করে বেড়াচ্ছে এখন আপনি আলোচনীতল জামাত বিরুদ্ধে কি বুঝাচ্ছে কি না আমি যে বলছি আলোচনীতল জামাত সেটা হচ্ছে সত্যিকার সুন্দর বিষয় যারা তারা আমি কত বুঝা যিনিকে বুঝাই এটি কোরআন এবং হাদিসের যে আকিদা একইকি সুন্দর আহুল আতিবাহী গোষ্ঠী এবং কবর পূজার গোষ্ঠী এরা আল্লাহর জমিতে সবচেয়ে খ্রীষ্টতম মানে আল্লাহর এ বাদ দিয়ে মানুষের ওবাদতকে তারা বাদল দিয়ে দিচ্ছে এবং মানুষের বাজত প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে দ সময় ফজ বাড়াত না সুনায় করা যায় যদি ওদিনের ফরজ নামাজ আপনি আদায় না করে থাকেন ওই দিনের ফরজনামাজ যদি আপনি আদায় না করে থাকেন তাহলে সেটা আপনার জন্য যায় রয়েছে সেটা আপনি করতে পারেন মসজিদে উজু ছাড়া প্রবেশ করা যাবে কি হ্যাঁ মসজিদে উজুসের উজু ছাড়া প্রবেশ করতে পারেন করতে কোনো অসুবিধা নেই তবে সরাতের জন্য প্রবেশ করলে পুজো সহ প্রবেশ করাটাই হলে উত্তম সরাতের জন্য প্রবেশ করলে পুজো সহ প্রবেশ করাই উত্তম আরেকটি হচ্ছে সরাতের জন্য যদি কেউ মসজিদে আসেন তিনি উত্তম হচ্ছে গর থেকে কি করা পুজো করে মসজিদে আসা থেকে করে মসজিদ আসা এই পুজো সম্পর্কে সামনে হয়তো আমাদের যদি কোনো সুযোগ থাকে আমরা সেখানে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ উম্ম মহামাজির আজমরা ইসলামী নবীদের সমতুল্য সম্পর্কে না জাল এবং বানিস ভিত্তির সমতীরা আস না নবীদেরকে নবুদ্ধ দেওয়া হয়েছে উন্নতির উপর নিবুত দেওয়া হয়েছে এটা উন্নতির প্রতাপের সৃষ্টত্তর একটা দেরিল আর কোনো আলেমের কোন উন্নতির নাকি ও স্ত্রীর একজন মুসলিমের দায়িত্ব কর্তব্যের ভিন্নতা কিরকম আমি আসলে জিনিসটা হয়তো স্পষ্টভাবে বুঝতে পারিনি তবে বাবা মায়ের উপর আপনার ফরিদ যা রয়েছে সেটা ফরজ করে দেওয়া হয়েছে সব ব্যবহার করতে হবে তাদের প্রয়োজন বোঝাতে হবে তাদের যদি কোনো অভাব থাকে সে অভাব আপনাকে করতে হবে তাদের মানে ফরজ কাজ দিয়ে আপনাকে করতে হবে তারপরে স্ত্রী বাইবের উপর আপনার কোন হক নেই আর ভাইবোনতটুকু স্থান করতে পারে বাইরের উপর আপনি যতটুকু করতে পারেন বোনের উপর যতটুকু স্থান করতে পারেন আর আমাদের সমাজের মধ্যে এটা করে পোকরা এই স্নান করলে সব পাবেন কোন সন্দেহে আর স্ত্রীর ফর আপনার উপর স্ত্রী ভ্রমণ সহ স্ত্রীর যে রয়েছে সেই অধিকারগুলো আপনার উপর ফরক বাক্যতামূলক সেগুলো আপনাকে দিতেই হবে এগুলো থেকে আপনি কোনো অবস্থায় মানে বাঁচার চেষ্টা করার কোনো সুযোগ নেই সেগুলো আপনাকে হবে এবং ক্ষেত্রে আপনি সেটা ম্যানেজ করবেন কিভাবে সেটা আপনি ওই জন্য করবেন যে দায়িত্ব আপনার উপর আল্লাহ তালা দিয়েছেন সেটা একটার আপনাকে কোনো অবস্থায় একটা থেকে নিজেকে পরিতেন পথ দেয় করার কোনো সুযোগ নেই কিন্তু সেটা আপনাকে কোন দায়িত্ব কিভাবে পালন করবেন স্ত্রী দায়িত্ব কিভাবে পালন করবেন পিতা দায়িত্ব কিভাবে পালন করবেন ভাইবোনের দায়িত্ব কিভাবে পালন করবেন সেটা আপনাকে বের করতে হবে এবং আপনার সামর্থ্যের উপর নির্ভর আপনার করবে এই কথাটা এই বলছি যেমন আপনার সামর্থ্যের মধ্যে আছে আপনি যে ইনকাম করেন সেই ইনকাম আপনার সাথে স্ত্রী পিতামাতার খরচ দেওয়ার মতো আপনার ব্যবস্থা নেই পিতা মাতার স্ত্রীর স্ত্রী বাধ্যতামূলক আপনার উপর তাকে ধরণ পোষণ দেওয়াটা পেশায় আর কোন উপায় নেই তা অর্থ নেই পিতা মাতা নিজের করে নিজেদের ব্যবস্থা করতে হবে তাদের দায়িত্ব হয়েছে তাদের নিজেদের দায়িত্ব রয়েছে সেক্ষেত্রে আপনি শুধু ইনকাম যে স্ত্রীরকে দিই সেটা আপনাদের বিষয় তবে স্ত্রীর হক আমার আদায় করতে হবে যেহেতু স্ত্রীর মানে অধিকার স্ত্রী আমার উপর নির্ভরশীল তারা নির্ভরশীল না আর যদি কাছে এমন অর্থ থাকে যে যে আপনি স্ত্রী এবং পিতামাতা দুজনকে কোন সামাল দিতে পারবেন তাহলে আপনার উপর ওয়াজিব হয়ে যাবে স্ত্রী এবং পিতামাতা দুজনকে সামাল দেওয়ার চেষ্টা করা স্ত্রীরকেও কিছু কম আবার পিতা কিছু কম দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করা সেটা করতে হবে কিন্তু দুজনের হকেই ওয়াজিব দুজনের হক আপনার উপর ওয়াজিব খেয়াল রাখতে হবে ভাই বোনদের হক ওয়াজিব নয় এটা হচ্ছে এহসান ভাই বোনদের ওয়াজিব নয় এহসান কিন্তু এই অহসানটুকু কখনো কখনো এহসানটা উপরে হাজ্য হয়ে যায় चला जाए जो जा छोटी तीन बस बस बाईन लाख आलिका जर खादर वजिब हो गई এটা কিন্তু অনেক ডিটেলস বিষয় অনেক ডিটেলস বিষয় সরাইতে সুরা ফাঁথিয়ে পড়ার পর অমনোযোগিতার কারণে কোন সুরা পড়বো কি পড়বো এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে কিছু সময় লেগে যায় লিখা আছে সুরা পত্তি দেরি হওয়ার বুধ হওয়ার কারণে মুসল্লিগকে সাহায্য করতে হবে না কোনো বৃত্তি না বৃত্তিহীন কোনো ধরনের সিদ্ধাশ করতে হবে না আপনি যেটি जी মানে এটি এটি হারামের কিছু নেই এবং অনেক সময় দেখা যায় যে ফ্রি পাওয়া যায় ফ্রি নেই ফ্রি করে দেওয়া হয়েছে হারামি পর্যায়ে প্রচলিত সালাদ কি আমরা পুরোপুরি ভাবে বলতে পারি সংশোধন করার উদ্দেশ্য আপনার গত আলোচনায় বলেছিলেন আল্লাহ জন্য কাজিম সিফাটি সাব্যস্ত করা যাবে না गल शुद्ध होनी शुद्ध है गलत करके रक्त प्रवाहित हम कि आदाय समस्त अंश थे रक्त प्रवाहित हम रक्त बंद ना अवस्था सरादादा कर जहाज रही है रक्त बंद हा जी सरा जायेज रही मस्जिद आलेम शुद्ध वीब ना सुने तो मक्का शुद्ध आलेम वजीब गुद्ध हमने तो मकदा मागरबे नामजे आगे की गरीर जोनाथ सुनत पड़ते मस्जिद मांगी बजा शुरू होुर पढ़ा दूरकार समय ना थे दाड़ी थकबेन एकामत दे बसबेंट सूझ थर सुधर পরে বুঝতে পারলো তার কি করবে সে নামাজ আদায় করে নেবে এবং আল্লাহ কাছে তবা করবে তার সাল্লাবুল্লাম বলেছেন শেষ জামানায় খারাজ হবে খারাজ হবে মানুষের জীবনের মূল্য কমে যাবে গণ হত্যা হবে এই বক্তব্য কি বর্তমান মুসলিমদের অবস্থার সাথে তুলনা করা যায় না এটা বহু দূর আছে এখনো কিছু দেখেন নাই বলুন সময় লাগবে সময় লাগবে আরো সময় লাগবে এখন তো মসজিদে মানুষ আসে তখন মসজিদে মানুষ আসবে না এখন আরো সময় আছে আরো অপেক্ষা করতে হবে বহু যায় যে সুরা ফাথিয়া পড়া ছাড়া ছাড়া হয় না তাই যদি হয় প্রথমরা কাতের রুকু অবস্থায় পেলে কিভাবে প্রথম রা আদায় হয় সুরা ফাথিয়া ও অন্য সুরা পড়া এটা স্পষ্ট কথা যেহেতু অন্য হাদিসের মধ্যে এসেছে অন্য হাদিসের মধ্যে এসেছে আর জাকা রুকু যে রিপু ফেল সে সালাদ পেল সে মানে ওই সালাদ হয়েছে মধ্যে শেখ মাসুদ্দিন আবহাওয়া রাজিটাকে শুরু করেছেন এবং অধিকাংশ আহমাদী সেটাকে শুরু করেছেন একজন আহমদাদী সেটাকে দেখি না সালাত শেষ শেষ বৈঠক পেলে কিভাবে সেভাবে আদায় করবেন যে রাখা আদায় করে তার বসবেন তারপরে আবার বলে রাখাত আদায় করবেন কিছু কিছু অভিষেক নামাজ পড়ার আহ থাকে ওখানে জামাত নির্মিত নামাজ আদায় করা মসজিদে না গিয়ে কি ঠিক আছে যদি সেটা নামাজের মুসল্লা হয়ে থাকে তাহলে নামাজ আদা করা জন্য মসজিদে দেওয়া শর্ত নয় যদি নামাজের মুসল্লা হয়ে থাকে আর যদি কোন নামাজের মুসল্লা নয় যেমন আমরা যেখানে নামাজ পড়তেছি এটা নামাজের মুসল্লা নয় নামাজের মুসল্লা হচ্ছে যেটা নামাজের জন্য ফিক্সড করা হয়েছে এই ধরনের যদি হয়ে থাকে তাহলে সেখানে পড়া জাহাজ রয়েছে এবং মসজিদে দেওয়ার জন্য দেওয়া শর্ত নয় কিন্তু যেখানে নিয়মিত নামাজ হয় মাঝে মধ্যে একত্রিত হয়ে নামাজ হয় সেটা আমাদের মুসল্লা নয় উত্তম হচ্ছে এবং নিয়ম হচ্ছে যেটা সেটা মসজিদে গিয়ে সালাদা করবে মসজিদে গিয়ে সালাদ আমরা এখানে সালাদা করতে পারবো যেহেতু আমরা একত্রিত জামাতের সাথে করতে আপত্তি নেই কিন্তু এটা মানে মুসাল্লা বা মসজিদ নয় বা মসজিদ করতে সালাদা করা যায় যে সালাদা করতে কোনো ধরনের আপত্তি নেই যদি সরাত আদায় করে জামাতের সাথে আদায় করে করা যায় এটা বাজতামূলক নয় তবে মসজিদে যাওয়াটা উত্তম মসজিদ দেওয়াটা উত্তম মসজিদ যদি কাছে থাকে উত্তম হচ্ছে মসজিদে যাওয়া সন্দেহ নেই